মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ومن واله إلى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ধারাবাহিক আলোচনা করছিলাম কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে আসা অবিকৃত চিরন্তন এক সকল কিছুকে ব্যপ্তকারী এক চিরন্তন মহাগ্রন্থ এই শিরোনামে আপনাদের সামনে ধারাবাহিকভাবে কথা বলে আসছিলাম আমি শুরু করছিলাম যে কোরআন যে রোগ মুক্তি দান করে কোরআন যে শেফা কোরআন যে কিউর মানুষের রোগ থেকে ডিজিজ থেকে কি করে সেটা কি ভাবে আল্লাপাক বলেছেন কোরআনে কারিমের মধ্যে কুফুরির কথা বলেছি নেফাকে রোগের কথা বলেছি মানুষ তাত্ত্বিক রোগের কথা বলেছি সাইকোলজিক্যাল ডিজিসের কথা বলেছি অবশ্যই মানুষ যদি কোরআনের কাছে ফিরে আসে সে ধীর স্থির হয়ে যাবে কোরআনের সে অত্যন্ত আল্লাহ অন্যান্য গ্রন্থের মধ্যে সেটা হবে না কেননা না সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নয় বা থাকলেও সেগুলা বিকৃত হয়েছে বিকৃতি ঘটে গেছে কিংবা সেগুলোর মধ্যে শিরিক মিশ্রিত হয়েছে আর মানুষের বানানো কবিতা পাঠ করলে তো কিছু হবেই না কেননা তার কোন করতে পারে তারা মানুষকে আক্রমণ করতে পারে তারা মানুষের ব্রেনে আসর করতে পারে মনে আসর করতে পারে দেহে আসর করতে পারে আল্লাহাক অনেক বলেছেন যারা সুত খায় রেবা খায় শায়তান স্পর্শ করে শায়তান যাকে থাপ্পর মানে তার মতো মনস্তাত্ত্বিক ভাবে বিকৃত হয়ে বিকৃত রুচি ruchi, ব্রেন বিকৃত মন নিয়ে গলামি করতে করতে মাতলামি করতে করতে কামতের দিন তারা উঠবে স্পর্শ করে ডাকা প্রুআসালাম বলেছেন যে আয়াতুল কুরশির দ্বারা শেফা হতে পারে একটা কিসা আছে একটা কাহিনী আছে আমি আপনাদের কাছে ধীর স্থির হয়ে তুলে ডাক্তারের কাছে গেলে তো চিকিৎসা হয় আপনারা কিন্তু এই সকল নিয়ে আপনারা অনেক সেরেক করেন অনেক বেদাত করেন অনেক কবিরাজের কাছে যান তারাও সেরে কারবার করে অনেক দুশ্চিন্তায় ভোগেন অনেক আতঙ্কে ভুগে থাকেন না আতঙ্কের কিছু নাই মোমেন এত আতঙ্কে ভুগবে কেন মুসলিম এতঙ্কে ভুগবে কেন যার আল্লাহর উপর বিশ্বাস আছে কোরআনের উপর বিশ্বাস আছে তার তো এত আতঙ্ক হতে পারে না সে এত অস্থির হবে কেন সে এত চঞ্চল হবে কেন হ্যাঁ মানুষ হিসেবে মানুষের দুর্বলতা থাকবে মানুষের একটু সমস্যা থাকবে মানুষ কাঁদবে মানুষ বিব্রত হবে মানুষের চিন্তা হবে কিন্তু সে ভেঙ্গে পড়বে না সে দুশ্চিন্তায় আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবি চার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হলো সবচেয়ে বেশি তিনি বলেন বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের পাহারাদার হিসাবে আবু হুরায় রজ্লাহ তালানহুকে আল্লাহনবী নিয়োগ দিয়েছিলেন রাত্রে এক লোক বাইতুল মারির ওখান থেকে খেজুর চুরি করছে কিছু খাদ্যদ্রব্য চুরি করছে আবু হরাই রাহ তালাহু তাকে ধরে ফেললেন লোকটা বলতেছে আমি অত্যন্ত দরিদ্র আমার বাচ্চা কাচ্চা আছে আমি খেতে পারছি না কয়দিন যাবৎ বাচ্চা কাচ্চা স্ত্রী পরিবার কান্না কাঠে করছে ভাই আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও আবু হরাই রাজ্লাহ তালানহু তাকে ছেড়ে দিলেন আল্লাহ নবী শুনে ফেলেছেন বাইতুল মাল তো আর আলাদা কিছু ছিল না তুমি বন্দি করেছিল তার খবর কি আবু হরাইরা আনহু বললেন হেয়ার রসুল এমন ভাবে কাটা করছিল যে আমি থেকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী আর কিছু বললেন না পরের দিন ওই চোর আবার চুরি করতে এসেছে ভেঙে পড়ে কান্নাকাটি করছে ছেড়ে দিলেন তিনি সকালে আল্লা নবী বললেন মা আসির বারে হা ও আবু তোমার সেই বন্ধির খবর কি রাত্রের আল্লাহ নবী শুনতে পেরেছেন কেন বাইতুল মাল রাষ্ট্রীয় ফান্ডের যে গুদাম সেটা তো অনেক দূরে নয় সেটা কাছেই ছিল আবহাওয়ারা বললেন যে এই কান্না কান্নাকাটি করলো আমি ছেড়ে দিয়েছি তৃতীয় দিন আবহাওয়ার ওই চোরটাকে যখন ধরতে পেলেন তখন বললেন কান্না কান্নাকাটা করো আজকে আর আমি তোমাকে ছেড়ে দিবো না তখন সে বলল দেখো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে যাব একটা কালাম শিখিয়ে যাব। সেটা যদি তুমি পাঠ করো তাহলে তোমার ঘরে কোনোদিন শয়তান ঢুকতে পারবে না কোনোদিন জিন ঢুকতে পারবে না সেটা কি সেই লোকটা বলে গেল তুমি যদি শোয়ার সময় এই আয়াতটা পরে সব ইল্লা কুরসিফিস এই যে আয়াতুল কুরসি আপনারা এটার অর্থ সহ পড়ার চেষ্টা করবেন অর্থ সহ অধ্যয়ন করার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন বলো শান বলো কোনো কিছুই তোমাকে আক্রমণ করতে পারবে না তোমার বাড়িতেই ঢুকবে না তোমার ঘরেই ঢুকবে না সকালে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে মা খাবো আসি রেকাল বারে হাওয়ারা গত রাত্রের যে বন্দি বন্দির খবর কি তিনি বললেন যে আবার তো কান্নাকাটি করা শুরু করলো আমি ছাড়লাম না কোন অবস্থাতেই পরে বলল যে তুমি যদি আয়াতুল করসিপুরের সও তাহলে তোমার ঘরে কোনো দিন জিন ঢুকবে না বুধ পেত্নী যা কিছু বলা হয়ে থাকে ওগুলা জিন শায়তান কিছুই তোমার ঘরে ঢুকে তোমার কোনো অনিষ্ট করতে পারবে না এই বলল পরে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ নই বললেন এই জায়গায় সে সত্য কথা বলেছে যদি সে খুবই মিথ্যাবাদী মানে জিনের মধ্যে যেগুলো শায়তান অত্যন্ত অত্যন্ত পাজি অত্যন্ত পাপি শুধু অনুষ্ট করাই তাদের কাজ নিজেরাই অনুষ্ট মধ্যে আছে কুফুরির মধ্যে আছে আর পৃথিবীতে কোথায় কিভাবে অনিষ্টাচার করবে এটাই তাদের কাজ সে মিথ্যাবাদী হওয়া সত্ত্বেও এই জায়গায় হে আবহ রায়রা তোমাকে সে সত্য কথাই বলেছে অর্থাৎ আয়াতুল কুরসি পরে কেউ যদি সয় তাহলে সে শয়ন করে তাহলে তার ঘরে জিনবধ কোনোদিনে ঢুকবে না সম্মানিত পৃষ্টিবীর দর্শক বৃন্দ আপনারা যে যেখানেই আছেন ইনশা আল্লাহ আপনারা চেষ্টা করবেন যেন শোয়ার সময় যে দোয়া পাঠ করে আল্লাহ হাত থেকে আপনারা ইনশাল্লাহ বাঁচতে পারবেন এখন আলোচনা করব যে ডাইরেক্ট কিভাবে ক্রানে চিকিৎসা করে থাকে পার্থিবরোগেরও আল্লাহ নবী বলেছেন সুরাতুল ফাতে শিফা উল্লেখ করলে দা সুরা প্রত্যেক রোগের জন্যই চিকিৎসা সেটা কিভাবে হলো এটার প্র্যাকটিসও হয়েছে একদল সাহাবি যুদ্ধের গেলেন ফেরার সময় এক জায়গায় তাবু পেরেছেন রাত্রে তারা সেখানে বিশ্রাম করছেন বিশ্রামে আসার পথে সেই গ্রামে একটু বললেন যে আমরা তো হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি পথ পদব্রজে চলে বা পথিক হিসাবে উঠে ঘোরা গাধায় চলতে চলতে আমরা সেখানে শুয়ে পড়লেন সেখানে ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত সেখানে একজনকে সাপে কামড় দিয়ে বসলো বিষাক্ত সাপ দংশন করে বসলো তারা দৌড়িয়ে আসলো এই কাছে আল্লা নবীর সাহাবিদের কাছে যে আপনাদের কাছে লোক আছে যে বিষ নাম ছিল বিশ্ব আল্লাহ আর সুরাতুল ফাতে ফাতেহা সকল লোকের জন্য চিকিৎসা তারা বললেন অবশ্যই আছে আমরা চেষ্টা করে দেখতে পারি তারা গেলেন সুরাতুল ফাতেহা পরে তারপরে তারা ঝাড়তে থাকলেন ঝাঁটতে ঝাঁড়তে কমের যে সর্দার সেই সাপে কাটা সেই কমের লিডার নেতা তার বিশ নেমে গেল এক পাল ছাগল তারা পেলেন অনেকগুলো ছাগল তারা পেলেন শর্ত করেছিলেন আমাদেরকে দেবে কি যে এক পাল ছাগল তারা পেয়ে গেলেন সেই শর্ত অনুযায়ী মদিনায় নিয়ে আসলেন মোদিন আয় এসে তারপর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমরা তো এরকম কান্ড করে ফেলেছি আল্লাহ নবী বললেন তোমরা কি পড়ে ঝাড়া দিলে গল যেগুলা এনেছ সেগুলাও তোমাদের জন্য বৈধ যেহেতু তোমরা চিকিৎসা করে এসেছ তোমাদের কাছে যদি অতিরিক্ত সাগল থেকে থাকে তাহলে আমাকে একটু ভাগ দাও সম্মানিত পৃষ্ঠবীর দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আপনারা দেখছেন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 a Muslim that they should spread the message of peace for the world. See, Dr. Jaakirer Itihash, Paraburti Anushtham, Peace TV, Bangalaya. I am the only one who has written the Quran. I have written the Quran in my opinion. I have written the Quran in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 প্রতীক হিসাবে উঠে ঘোরা গাধায় চলতে চলতে আমরা হয় ক্ষুধার্থ ক্লান্ত ক্লিষ্ট হয়ে পড়েছি আমাদের একটু মেহমানদারি করবে কিছু খাদ্য পানীয় দিবে কি তারা আমাদের কাছে মেহমানদারি করার কিছুই নেই আমরা কিন্তু দিতে পারবো না ব্যর্থ মনোরো হয়ে তারা তামুতে ফিরে এসে সেখানে শুয়ে পড়লেন সেখানে ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত সেখানে একজনকে সাপে কামড় দিয়ে বসলো বিষাক্ত সাপ দংশন করে বসলো তারা দৌড়িয়ে আসলো লোকগুলার কাছে আল্লা নবীর সাহাবিদের কাছে যে আপনাদের কাছে লোক আছে যে বিষ পারে। তখন তাদের একটা ছিল বিশ্বার্যতা আছে আল্লাহ নবী যে বলেছেন ওই যে কোরআনের আছে মা হুয়া শেফা উল্লিনাজ কোরআন শিফা আর সুরাতুল ফাতেহা শিফা উল্লেখ সুরা ফাতেহা সকল লোকের জন্য চিকিৎসা তারা বলেন অবশ্যই আছে আমরা চেষ্টা করে দেখতে পারি তারা গেলেন সুরাতুল ফাতেহা পরে তারপরে তারা ঝাঁটতে থাকলেন ঝাড়তে ঝাঁড়তে কমের যে সর্দার সেই সর্বদ্রষ্ট বা সাপে কাটা সেই কৌমের লিডার নেতা তার বিশ নেমে গেল এক পাল ছাগল তারা পেলেন অনেকগুলো ছাগল তারা পেলেন শর্ত করেছিলেন যে আমাদেরকে দেবে কি যে এক পাল ছাগল তারা পেয়ে গেলেন সেই শর্ত অনুযায়ী মোদিনায় নিয়ে আসলেন মোদিন আয় এসে তারপর আল্লা নবীকে জিজ্ঞাসা করলেন আমরা তো এই রকম কাণ্ড করে ফেলেছি আল্লাহনবী বললেন তোমরা কি পরে ঝাড়া দিলে শুধু সুরা পরে ঝাড়া দিয়েছে তোমরা চমৎকার ভাবে ঝাড়া দিয়েছ এবং সাগল যেগুলা এনেছ সেগুলাও তোমাদের জন্য বৈধ যেহেতু তোমরা চিকিৎসা করে এসেছ তোমাদের কাছে যদি অতিরিক্ত সাগল থেকে থাকে তাহলে আমাকেও একটু ভাগ দাও সময় তো বুঝতে আরো রোগ মুক্তির ব্যাপার রয়েছে নবী বান মেরেছিল হয়ে গিয়েছিলেন দূর প্রভাবে প্রভাবে তিনি অনেকটা যেন কেমন অন্নমনস্ক চাঞ্চল্য একটা ভাব একটি কিছু যেন মনে থাকছে না এরকম এরকম অবস্থা তার মধ্যে শুরু হয়ে গেছিল হঠাৎ শুয়ে আছেন মাথার কাছে একজন বসে পায়ের কাছে একজন বলে বসে বলতেছে যে কি হয়েছে যে এই ঘটেছে ওই অমক কূপের মধ্যে জাদু করা হয়েছে আল্লাহ নবী এই শুনে বললেন তাড়াতাড়ি করে তোমরা ওই কূপে খোঁজ নাও আমাকে তো বান মারা হয়েছে জাদু করা হয়েছে কূপের মধ্যে ডুব দিয়ে সেই ই তোলা হলো কি করে কয় যে চুলের মধ্যে গিটটা দিয়ে তারপরে নবী সাল্লু আলিয়া সাল্লাকে জাদু করা হয়েছিল সেটা সেখান থেকে ওঠা হলো বানের এবং জাদুর তোড়ে কূপের পানি পর্যন্ত রং নষ্ট হয়ে গিয়েছিল এত কঠিন শক্ত জাদু টোনা করেছিল তখন সেখানে পড়া নির্দেশ হয়েছিল রব্বুল ফালাক বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সেই রব্বের কাছে যিনি রব্বুল ফালাক যিনি প্রত্যুষ সকাল ঝলমলে সকাল নিয়ে আসেন রাত্রে দূরভূত করে সূর্যকে উত্থিত করে তুলে ঝলমলা যিনি দুহার সময় চাষদের সময় নিয়ে এসেন্ট করে সাপ হোক বিচ্ছা হোক বা মানুষ হোক শায়তান হোক যারা মানুষের অনিষ্ট করে তার হাত থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মিনসার রেমা খালাক অমিন সরের গাছ নিয়ে দেওয়া সেই রাত্রের অন্ধকারে যে সকল অনিষ্টকারে জীবগুলো প্রবেশ করে বা অন্ধকারের মধ্যে যে সকল জীবগুলো বা বা অন্ধকারের মধ্যে প্রবেশ করে বা যেই প্রবেশ করে করে। মানুষের মধ্যে যে অন্ধকার হাত থেকে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি মানুষের এক গাছ এখানে অমিন সরেন ফিল ওক আর ওই সকল ফুদানকারে ফিল ওকাদ গোতে দিয়ে যারা ফু দিয়ে দিয়ে বান মারে এই সকল অবি সপ্তাহ এই সকল নাপাক অপবিত্র পাপি মহিলাদের হাত থেকে রক্ষা চাচ্ছি অমিন সরের হাস দেনেদা হাসাদ হিংসাকারের হিংসা থেকে বিদ্বেষকার থেকে হে আল্লাহ আমি রক্ষা চাচ্ছি এই বলছিলেন এবং আস্তে আস্তে একটা করে করে গেট খুলে যাচ্ছিল এবং আল্লাহ নবী আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন যদি জাদু করা হয় যদি টোনা করা হয় যদি বান মারা হয় তাহলে আল্লাহর উপর একান্ত হয়ে আস্থা রেখে সুরা ফাতে পড়ে ফুঁ দেবেন রবিল ফালাক দেখা যায় কুল হু আল্লাহ হাত এই যে আউজ আউজো যে সকল সুরার মধ্যে রয়েছে সেই আউজ বিশিষ্ট ছোড়া গুলো পরে যদি ফু দেওয়া হয় মানুষ রোগ বালাই থেকে বিরত থাকে এটা মানুষের দেহের জন্য মনের জন্য বান জোদা জাদু টনা যেগুলো অদৃশ্যভাবে আক্রমণ করা হয় বা সকল হয় জন্য। চিকিৎসা দৃশ্যমানবী এই নিজের গায়েও ফু দিতেন কখনো হাতে ফু দিয়ে সেই হাতটা সুন্দরের মধ্যে মাগাতেন নিজের প্রিয় নাতি হাসান হুসেন রুহমাকেও তিনি ফু দিতেন আল্লা নবীর যখন ইন্তকালের সময় হল তখন অনেক ধরনের জাদু টোনা মিশ্রিত তদবির আমাদের দেশে রয়েছে কিন্তু মানুষ কোরআন এবং হাদিসের তদবির এর দিকে ফিরে আসছে না দিকে মানুষ বিশ্বাসও করছে না সেটা তারা কাজেও লাগাচ্ছে না আমার। অনেকে অনেক জাদু মন্ত্রে আশ্রয় নেন শয়তানের কাছে আশ্রয় নেন সেখানে ভোগ দিয়ে থাকেন অনেকে প্রেমের তৎবির করেন তাবটকান সেখানে কেউ কেউ সুরা কুলহ আল্লাহ সুরা উল্টাইলে নাকি অনেক জাদুর কাজ করে নাউজ উল্লাহাম জালেক আমি অনুরোধ করব যে কোরআন বিকৃতি করবেন না সেরে হবে। অনেকে সুরা জিন উল্টায় পাল্টায় পরে তারপরে জেন হাজির করে থাকেন আমিও বলবো হারাম। আপনারা গুনার কাজ করবেন না আল্লাহ কাতামি মাতান ফাঁকাত আশ্রাকা তাবিজের মধ্যে এইভাবে কোরআনকে অপমান করে যদি আপনারা ঝুলান তাহলে কিন্তু সেরা সেরেক হবে আল্লাহ নিয়েছেন তোমরা কি পড়ো তোমাদের এই ফুয়ের মধ্যে ঝাড়ো মধ্যে সেটা আমার কাছে পড়ো যদি সেরকি থেকে বাদ দেবা অর্থহীন হলে সেটা পড়ার কোনো নেই আল্লাহর কালাম দিয়ে হলে কিমা ভালো অর্থবোধক কিছু হলে সেটা জায়েজ হতে পারে এটা আমাদের মনে রাখতে হবে অনেকে আমার সংখ্যার মান বাইর করেন বিসমুল্লাহর রহমানুর রাহিম তার মান হলো সাত শত ছিয়াশি আমি বলবো এর চেয়ে যে বিহকি এর চেয়ে নির্বোধ কাজ আর কিছুই হতে পারে না বিসমুল্লাহ রহমানুরহিম আল্লাহর কালাম সেটার ফজিলত হতে পারে সেটার বরকত হতে পারে সেটার উপকার হতে পারে সেটার মধ্যে গুণ অবশ্যই আছে কিন্তু আপনি যখন সেটার মান বারে করেন সাতশো সিয়াশি আল্লাহ পাকি বলেছেন নাকি বিসমিল্লা মানে সাতশো সিয়াশি বা মান এত সিনের মান এত মিমের মান এত এটা আল্লাহ বলেছেন না রাসুল বলেছেন আপনি নিজের থেকে অক্ষর গুলার মান বের করে আবজাদ হউবাজ হুত্তি কালেমান ইত্যাদি নিজেরা মান বের করলেন নিজেরা সেই আয়াতের তারপরে গলায় ঝুলিয়ে দেন তারপরে বলেন যে এতে রোগ মুক্তি হয়ে যাবে অনেক আবার রেখা এখন, কোনো কোন ছাপানো কোরআন শরীফ আছে তার শেষে দেখা যাবে যে তাবিজ বানিয়ে দেওয়া আছে পাঁচচৈকার মাথার মতো মাকসার জালের মতো খুব খুব ঘরের মতো অনেক কিছু বানিয়ে রেখেছেন পাঠক মনে করবেন এটাও কোরআনের নয় যারা কোরআন শরীফ ছাপাবেন আমি তাদেরকে বলবো যে এই ধরনের এই বেদাতি কর্মকাণ্ড এই ধরনের গরিহিত কর্মকাণ্ড কোরআনের সাথে যুক্ত করে দিয়ে কখনো আপনারা মানুষকে বিভ্রান্ত করে করতে যাবেন না কখনো কখনো দেখা যায় যে হাটে বাজারে এই কোরআনের আয়াত লেখে লিখে বিক্রি হয় তারপর একটা পারদ বা অত্যন্ত পাওয়ারফুল কাজ ধরেন তারা তারপরে কোরআনের আয়াত কাগজটা ধরেন তারপরে একটা সাধারণ কাগজ ধরেন সাধারণ কাগজটা পুড়ে যায় কোরআনের আয়াত বিশিষ্ট কাগজটা পড়ে না তারপরে বলেন এই দেখুন আল্লাহর কালাম লেখা আছে তাই পুড়ছে না কিন্তু সাধারণ কাগজ পুড়ে যাচ্ছে আমি বলব যে ভাই না কোরআনের কারিম এটা কাগজে ছাপানো কোরআনের কারিম এটা পুড়তেও পারে এমনকি সালেব বলেছেন টুকরা টুকরা হয়ে গেলে করান কিছু যদি করা না যায় তাহলে সেটা দাফন করে ফেলতে হবে যাতে পথে কাঠে অপমান অপদস্থ না হয় আল্লাহর কালাম এই জন্য এটাকে পরে ফেলাই ভালো আর ওই কাগজের মধ্যে কিছু পদার্থ দেওয়া আছে কিছু কেমিক্যাল দেওয়া আছে আগুনের তাপ ওই কেমিক্যাল ভেতরে কাগজটাকে পুড়তে পারেনা এটাই কারণ দেখবেন হাতে কাগজটা অত্যন্ত পিছলা কাজেই বলে এইটাতে আপনারা তাবিজ বানান সাতশো ছিয়াশি শো আয়াতুল কুর্সির মান লেখে লেখে টানিয়ে রাখেন আমি বলব সম্মানিত ভাই বোনেরা এক লাভ করতে যাবেন না এলা কোরআনের বিকৃতি কোরআনকে অপমান করা কোরআনকে অসম্মান করা কোরআন সংখ্যান মান মেন করে মানুষকে অপদস্থ করা কোরআনের মধ্যে যেগুলো আছে যেভাবে আছে সেভাবে আরো পড়বেন এই ব্যাপারে আপনারা যেভাবে ইনশাল ব্যবস্থা গ্রহণ করবেন শয়তান সেরে যাবে রোগ সেরে যাবে অনেক রোগ সেরে যেতে পারে আল্লাহবাক সেই গারানটি এই কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন সম্মানিত বৃষ্টিবির সারা বিশ্বের দর্শক শ্রোতা কোরআনের চিকিৎসার উপরে আমি সংক্ষিপ্তে এতটুকু আলোচনা করে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ওসল্লাহ তালা আলা নবী জিনহম্মদ ওসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত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 এবং জাগত পাঠানোর পাঠিয়ে ব্যাংক বিআইসি কোড করুন বি ডবল জাকাত আই ঠিকানা জি বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট जो डबल वन थ्री टू थ्री जिनो वन यो अंबर जिनो डबल वन थ्री टू थ्री जिनो टू इस डलर अकाउंट नंबर जिरो डबल वन